আসসালামুকুম ও রহমতুল্লাহ ববরকত আলু জুবিলিস রহিম আলহামদুলিলাম সঈদিন মহমদি তসলিম জাহান্নামের অধিবাসীরা জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবে আমাদের উপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু প্রদান করো জান্নাতবাসীরা বলবেন আল্লাহ এই উভয় বিষয়ে কাফেরদের জন্য নিষিদ্ধ করেছেন হারাম করেছেন আল কোরআনে কেয়ামতের দৃশ্য এই আলোচনায় আজকের পর্বে আমরা যে সুরাতে উপস্থাপিত কেয়ামত তথা খিরাতের দৃশ্যগুলোকে নিয়ে কথা বলার চেষ্টা করব সেই সুরার নাম হচ্ছে সুরাতুল আরাফ মা কি সুরা এই সুরাতে আলসুবান্নাতের অধিবাসী জাহান নামের অধিবাসী এবং জান্নাত আমরা কথা বলেছিলাম যেখানে আলসুবহান তালা তুলনামূলক চিত্রের মাধ্যমে পাশাপাশি জান্নাত এবং জাহান্নামের বৈপরীত্যপূর্ণ ছবি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন এই পর্বে আমরা আরফবাসীদের যাদের পাপ এবং পুণ্য নেকি এবং বদি উভয়ে সমপরিমাণ। পরিমাণ যতক্ষণ না আল্লা সহ নিজ অনুগ্রহে তাদেরকে জান্নাতে দাখিল করাবেন তার আগ পর্যন্ত তারা সেই আরাফে বা উঁচু স্থানে অবস্থান করবেন এবং সেখান থেকে তার একদিকে জান্নাতবাসী মানুষদের অবস্থাকে দেখতে পারবেন আবার আরেক দিকে তারা জাহান্নামের অধিবাসীদের অবস্থাকেও দেখতে পারবেন সুতরাং এই সুরার মাধ্যমে আমরা আরাফবাসীদের অবস্থান হতে তাদের চোখে উভয় স্থানের বর্ণনা উভয় স্থানের দৃশ্য এবং পারস্পরিক কথাবার্তার বিবরণ এই বিষয়গুলো কোরআনের মাধ্যমে জানতে পারছি আমাদের আজকের এই আলোচনায় সুরা আরাফের ৩৫ থেকে তিপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত সেই আয়াতগুলোতে উপস্থাপিত আখিরাতের ছবি এবং দৃশ্যগুলো আমরা দেখার চেষ্টা করব এবং সুরা আরফে উপস্থাপিত এই আখিরাতের দৃশ্যগুলো কোরআনের অন্যতম দীর্ঘ বর্ণনা যেখানে একের পর এক আয়াতের মাধ্যমে ধারাবাহিক ভাবে আলসুহাম তালা আখিরাতের বিভিন্ন ছবি বিভিন্ন দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন এই আয়াতগুলোর মধ্যে সাতটি দৃশ্য বা ছবিকে আমরা চিহ্নিত করেছি প্রথমে আমরা সেই দৃশ্য বা ছবিগুলো কি কি তার একটি ধারণা উপস্থাপন করছি পরবর্তীতে আমরা আয়াত আয়াতের তরজমা এবং প্রাসঙ্গিক আলোচনার দিকে চলে যাব ৩৫ থেকে তিপ্পান্ন সে আয়াতগুলোর মধ্যে উপস্থাপিত যে দৃশ্যগুলো তাদের মধ্যে প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই আলোচনা তালে এমন একটি ছবি আমাদের সামনে দেখিয়েছেন যেটা কিনা কাফেরদের মৃত্যুকালীন অবস্থা সেই অবস্থায় যখন তারা অসহায় থাকবে এবং তারা তাদের মন গড়া যেই সমস্ত মিথ্যা কল্পিত মা বা দেব দেবীর উপাস্য বা দেবদেবীদের পূজা করত। তাদের সেই উপাস্যগুলো উধাও হয়ে যাবে এবং মৃত্যুকালীন মুহূর্তে তারা মৃত্যু ফেরেস্তার কাছে তারা স্বীকারোক্তি প্রদান করবে যে তারা অবিশ্বাসী অস্বীকারকারী সত্য প্রত্যাখ্যানকারী কাফের ছিল এটা হচ্ছে প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য আলাসভাতাল উপস্থাপন করেছেন যখন কিনা জিন এবং মানুষদের মধ্য থেকে যারা জাহান নামী তাদেরকে দলে দলে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের মধ্যে এক দল থাকবেন যারা পূর্ববর্তী এবং আরেক দল হচ্ছে পরবর্তী পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকেদেরকে অনুসরণ করে বিভ্রান্ত হয়েছে এবং তারা উভয় দলই জাহান নামে নিক্ষিপ্ত হবে এই উভয় দল পরস্পর পরস্পরকে দোষারোপ করতে থাকবে এবং একে অপরের উপরে অভিসম্প অভিশাপ প্রদান করতে থাকবে এবং যারা উভয়ই আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ সুবাহ আল্লাহ যেন আলাসু মাহাতালা বিপরীত দলের শাস্তিকে দ্বিগুণ করে দেন বর্ধিত করে দেন এটি হচ্ছে দ্বিতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য আলসু করেছেন একজন পাপী ব্যক্তি বান্দা কিংবা একজন কাফের তাদের মৃত্যুর পর তাদের রুহ যখন ঊর্ধ্ব আসমানে সফর করে সেই অবস্থায় আসমানের দরজাগুলো সেই সেই বান্দা কিংবা কাফের রুহের জন্য খোলা হয় না সেখান থেকে তাদেরকে প্রত্যাখ্যান করা হয় এবং একটি নিচু স্থান সিজিন বা কয়েদখ খানাতে নিক্ষেপ করা হয় এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। নম্বর করবা জাহান নামী ব্যক্তিদের বিছানা তাদের শয্যা এবং তাদের আচ্ছাদন বা ছায়া প্রদান করার যে ব্যবস্থা তাদের ছাতি এই বিষয়গুলোর কথা এই সুরাতে উপস্থাপন করেছেন পাঁচ নম্বরে আলোস ভাতা এখানে দৃশ্য দেখিয়েছেন যে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে প্রবেশ করবে সেই অবস্থায় আল্লাহ সু তাদের অন্তর থেকে সমস্ত রকমের কষ্ট ক্লেশ এবং ঈর্ষা কিংবা হিংসা বিদ্বেষ এই বিষয়গুলোকে দূর করে দেবেন এবং জান্নাতি ব্যক্তিরা সেই অবস্থায় আল্লাহ সুবাহর প্রশংসা করতে থাকবেন তারা কি কি বলবেন সেই প্রসঙ্গে আমরা বিস্তারিত সামনের দিকে উল্লেখ করব ৬ নম্বর দৃশ্য আল্লাহ সুহাম তাল্লা দেখিয়েছেন এবং যেটা আমাদের আজকের আলোচনার মূল অংশই দখল করে থাকবে সেটা হচ্ছে জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তি এবং উভয়ের মধ্যবর্তী স্থানে আটকে পড়ে থাকা সেই মানুষেরা আরফবাসী তাদের পারস্পরিক কথাবার্তার বর্ণনা সাত নম্বর দৃশ্য আমরা দেখব যে জাহান নামী ব্যক্তিরা তারা আল্লাহ সুবাহ তাল্লার কাছে অনুশোচনা আক্ষেপ এবং আফসোস প্রকাশ করতে থাকবে যখন কিনা আরবাসীরা তারাও জান্নাতে দাখিল হয়ে যাবেন সেই অবস্থায় তারা আল্লাহ সুবাহর কাছে আফসোস করবে এবং আক্ষেপ করে বলতে থাকবে যে আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে কিংবা আবারও যদি আমরা দুনিয়াতে যেতে পারতাম সেই রকম একটি সুযোগ কি রয়েছে এবং জাহান্ন অসহায় অবস্থায় আরো দেখবে যে তারা যে সমস্ত মিথ্যা, মাবুদ এবং কল্পিত ইলাহ বা উপাস্যের পূজা করত তারা তাদেরকে বিপদের অবস্থায় রেখে উধাও হয়ে গিয়েছে পলায়ন করেছে এই বিষয়গুলো এবং এই দৃশ্যগুলো এগুলি হচ্ছে ষাটটি দৃশ্য যা আমরা আমাদের আলোচনাকে ভালোভাবে অনুসরণ করতে পারি কাজে আসুন এই পর্যায়ে আমরা সরাসরি কোরআনের আয়াতগুলো তার এবং সরল তর্জমা জেনে নিই আল্লাহ তিনি বলছেন إلي أنكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون হে বনি আদম হে আদমের সন্তানেরা যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি তোমাদের কাছে আসে তোমাদের মধ্য থেকে কোনো রাসুল তোমাদের কাছে আসে এবং আমার নিদর্শনগুলোকে বর্ণনা করতে শুরু করে আমার আয়াত চিহ্ন নিদর্শন এইগুলোকে বর্ণনা করে সেই অবস্থায় যারা সাবধান হয়ে যাবে যারা তাকে অবলম্বন করবে পরহেজগারি অবলম্বন করবে আল্লাহ সুহামত আল্লাহ অসন্তুষ্টির কাছ থেকে নিজেদেরকে হেফাজত করে চলবে এবং যারা নিজেদেরকে সংশোধন করবে সেই অবস্থায় তাদের জন্য কোনো ভয় থাকবে না এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত বা পেরও হবে না আর যারা আমার আয়াত বা নিদর্শনগুলোকে অস্বীকার করেছে এবং সেগুলো সম্পর্কে অহংকার করেছে তারাই হচ্ছে আগুনের অধিবাসী আসহাব উন্নার এবং সেখানে তারা চিরস্থায়ী হবে হুমফি হা খুন সুর আরাফে আমরা দেখতে পাই আল্লাহ সুমতলা শুরুর দিকে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছেন সেটা হচ্ছে আদম আল্লা জান্নাতি অবস্থানকালের সেই ঘটনা এবং কিভাবে তিনি শয়তানের প্ররোচনার মাধ্যমে বিভ্রান্ত হয়েছিলেন সেই ঘটনাগুলো পরবর্তীতে আল্লাহ সুবাহতাল্লাহ আদম আকে এবং তার স্ত্রীকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন এবং আমরা সেই আয়াতগুলোর মাধ্যমে আরও জানতে পারি যে শয়তান কিভাবে মানুষের চিরশত্রু হিসেবে আবির্ভূত হয়েছিল কাজে আল্লাহ সুবাহতাল্লাহ সেই ঘটনাকে শুরুতে পেশ করার পর এই আয়াতের মাধ্যমে সমস্ত মানব জাতিকে আদম আলা সমস্ত সন্তানদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের কাছে এবং সেই আসার পর আল্লাহ চিহ্ন নিদর্শন এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দেবে। সেই অবস্থায় যারা সেগুলোকে মেনে চলবে আল্লাহ সন্তুষ্টি তালাশ করবে অসন্তুষ্টি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে তাকেও অবলম্বন করবে এবং যদি কোন ভুল ত্রুটি হয়েও যায় সেই অবস্থায় নিজেদেরকে ইসলাস করে নেবে সংশোধন করে নেবে সেই সমস্ত লোকেদের জন্য আক্ষেপ কিংবা দুশ্চিন্তা এগুলো থাকবে না। অপরদিকে যারা সেগুলোকে প্রত্যাখ্যান করবে তারাই হচ্ছে আগুনের অধিবাসী সেখানে থাকবে তারা চিরকাল এরপর পরবর্তী আয়তালা সুভা যা উল্লেখ করেছেন সেটা হতে সেই দৃশ্য যখন কিনা একজন সত্য প্রত্যাখ্যানকারী সত্যকে অস্বীকারী কাফের ব্যক্তি তার মৃত্যুকালীন মুহূর্তে সে উপস্থিত হয় সে অবস্থায় সে নিজে স্বীকারোক্তি প্রদান করে যে সে কাফের ছিল কারণ তার চোখের সামনে সে দেখতে পায় যে সেই রকম বিপদের মুহূর্তে তার যে সমস্ত মিথ্যা মাহবুদ ছিল তারা সকলেই তাকে বিপদে ফেলে পলায়ন করেছে উধাও হয়ে গিয়েছে উল ইক লুম নই মি নকিত কৌ নৌ কলু ঐ নমক তুম তদূনমি দু শহীদ আল তিনি বলছেন যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। তার আয়াত নিদর্শনগুলোকে চিহ্নগুলোকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে তার থেকে বড় সীমা লঙ্ঘনকারী বড় জালিম আর কে হতে পারে আল্লাহ সব তালা বলছেন যে এই সমস্ত লোকেদের জন্য যে হিসা বা যে নিয়তি লিপিবদ্ধ রয়েছে সেটা অবশ্যই তাদের কাছে পৌঁছাবে যতক্ষণ না আমার ফেরেস্তাগণ যান কবদের জন্য তাদের কাছে আসবে এবং জিজ্ঞাসা করবে আইনামা কুন্তুমা মিন্দু নিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে যাদেরকে ডাকতে তারা আজকে কোথায় সেই সমস্ত কাফের লোকেরা তারা বলবে যে তারা তো আমাদের কাছ থেকে উধাও হয়ে গিয়েছে পলায়ন করেছে কলু দল্লু আন্না এবং তারা আরো সাক্ষ্য প্রদান করবে তারা নিজেরাই স্বীকার ছিলেন যে সম্পর্কে আমাদের বিগত একটি পর্বে আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম জাহান্নামবাসীদের পারস্পরিক ঝগড়া বিবাদ জাহান্নামে বিভিন্ন দলে বিভক্ত হয়ে লোকেরা একে অপরের উপরে দোষ চাপানোর চেষ্টা করবে এবং পরস্পর পরস্পরকে অভিসম্পাদ প্রদান করবে এবং সবাই আলসুবাহর কাছে দোয়া করে বলবে যেন বিপরীত দলকে দ্বিগুণ শাস্তি দেওয়া হয় তাদের শাস্তিকে যেন বর্ধিত করে দেওয়া হয় সেই প্রসঙ্গে এখানে আলাসুবাহ আল্লাহ দুইটি আয়তে পরপর আলোচনা করেছেন অনুসরণকারী এবং যাদেরকে অনুসরণ করা হয় তাদের মধ্যে পারস্পরিক অভিসম্পাদ প্রদান করা লদ হুফী উমিং কদ হলিং কবলি কু মি নিমৎ উম্ল উ হত ইং কল উস রি হ বন উল ইগ লু নীব দয়াশিন কল কুলি দয়া আল্লা সুমত তিনি বলছেন তোমাদের পূর্বে তোমাদের আগে যে সমস্ত জিন এবং মানুষের দল अतीत हो विगत हो तरह तुम्हरा अग्नि प्रवेश करो अर्थात जखी दल से आगुने प्रवेश कर तक अपल के तरा अभिशा प्रदान करते थे एमकि जख सकले एकत्रित जाए परवर्ती लोक पूर्ववर्ती लोकेद के उद्देश्य कर হে আমাদের রব এই পূর্ববর্তী লোকেরাই তো আমাদেরকে বিভ্রান্ত করেছিল সুতরাং আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন আল্লাহ বলবেন তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে দ্বিগুণ শাস্তি কিন্তু তোমরা সেগুলোকে জানো না যখন পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকেদেরকে উদ্দেশ্য করে বলছে যে তাদেরকে অনুসরণ করে আমরা বিভ্রান্ত হয়েছি সুতরাং তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করা হোক উভয় গ্রুপের জন্যই দ্বিগুণ শাস্তির আমাদের উপর তোমরা পরবর্তী তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই অর্থাৎ আমাদের পরে এসে তোমরা আমাদের ভুল টুটি থেকে শিক্ষা নিয়ে চাইলে নিজেদেরকে সাবধান করতে পারতে আমাদেরকে অনুসরণ না করে বরং সত্যকেই অনুসরণ করতে পারতে কিন্তু সেই সুযোগ থাকা সত্ত্বেও আমাদের ইতিহাস ঘটনা এগুলো চোখের সামনে থাকা তোমরা দৃষ্টান্তিকে অনুসরণ করেছ বাপ দাদা পূর্বসূরি তাদেরকে উদ্দেশ্য করে পূর্ববর্তী লোকেরা বলছে যে পরে আসার কারণে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই সুতরাং তোমরাও তোমাদের কাজের যে শাস্তি সেটাকে গ্রহণ করো পরবর্তী আয়তে আল্লাহ সুতরাহ যারা পাপি অবাধ্য গুনহাগার তাদের রুহের যে সফর সেই রুহকে যখন আসমানে নিয়ে যাওয়া হয় মৃত্যুর ফেরে মালাকুল মাউদ যখন সেটাকে উর্ধ্ব আসমানে নিয়ে যান সেই অবস্থায় দরজাগুলো বান্দা বান্দা কিংবা কাফেরদের জন্য খোলা হয় না বরং সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে সেই রুহকে জমিনের নিচে একটি স্থানে নিক্ষেপ করা হয় সে জিনে নিক্ষেপ করা হয় সেই প্রসঙ্গে আলো সুখানা আলোচনা করেছেন তিনি বলছেন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 যারা আমার নিদর্শনগুলোকে আমার আয়াতগুলোকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে এবং সেইগুলো সম্পর্কে অহংকার করে তাদের জন্য আসমানের দরজাগুলো উন্মুক্ত করা হবে না লাহুম এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুচের ছিদ্র পথে উঠ প্রবেশ করে আল্লাহ এখানে একটি উদাহরণ উপমা বা দৃষ্টান্ত পেশ করে বলেছেন এই রকম অবাধ্য বান্দরা তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং এটা এতটাই অসম্ভব যেভাবে একটি সুয়ের দিয়ে উটের মতো একটি বিশাল আকারের প্রাণী তার প্রবেশ করা অসম্ভব আল্লাহ সুতলা বলেছেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতা এভাবে আমি অপরাধীদেরকে তাদের বদলা এবং যা প্রতিফল প্রদান করব তাদের যে শাস্তি সেই প্রসঙ্গে বর্ণনা করে আল্লাহ বলছেন তাদের বিছানা তাদের শয্যা হবে আগুনের এবং তাদের উপরের যে আচ্ছাদন সেটাও হবে আগুনের এভাবেই আমি জালিমদেরকে প্রতিফল প্রদান করব। پ তিনি এখানে বলেছেন আমি কাউকেও তার সাধ্যের অতীত বোঝা বা ভার কিংবা দায়িত্ব অর্পণ করি না যারা ইমানানে নেক আমল করে তারাই জান্নাতবাসী এবং সেখানে তারা হবে চিরস্থায়ী تَجْرِيمٍ تَحْتِيمُ الْأَنْغَارِ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ لَقَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُولِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ আল্লা সুমতালা বলছেন আমি তাদের অন্তর থেকে সমস্ত ঈর্ষা ক্লেশ হিংসা বিদ্বেষ এই বিষয়গুলোকে মুছে দেব দূর করে দেব সেই জান্নাতি ব্যক্তিরা তাদের পাদদেশে প্রবাহিত হবে নদী ঝর্না নহর এবং তারা বলবে আলহামদুলিল্লাহ হিল্লাজি হাদা লিহাজা সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন আল্লাহ যদি আমাদেরকে পথ না দেখাতেন তাহলে আমরা কখনোই পথ পেতাম না এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে আল্লাহ সুত এখানে বলেছেন যে তাদেরকে জান্নাতের ওয়ারিশ বা উত্তরাধিকারী করা হয়েছে তোমরা যা করতে তার বদলা হিসেবে তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে আয়ম আলাম এবং তার স্ত্রী তারা তোমরা তোমাদের সেই সম্পত্তি যেন উত্তরাধিকার সূত্রে পেলে এরপরের আয়াত গুলোতে আমরা দেখতে পাই চুয়াল্লিশ থেকে নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবাহ সেই কথাবার্তা সেই সংলাপগুলো অর্থাৎ জান্নাতবাসী তারা দেখবে দেখবে আরাফবাসী তারা উভয় স্থানের এবং সেই অবস্থায় তাদের যে অনুভূতি সৃষ্টি হবে একে অপরকে দেখার পর তারা যে কথাগুলো বলবেন সেই বিষয়গুলোকে আলাসু মালা এই আয়াতগুলোতে আমাদের সামনে উপস্থাপন করেছেন প্রথম আলাস জান্নাতবাসীদের কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন আলাস মোহাম্মাল বলছেন হক কল অজ তুম্বুকুম হক জান্নাতের অধিবাসীরা আগুনের অধিবাসীদেরকে ডাক দিবে সম্বোধন করে বলবে তারা বলবে যে আমাদের রব আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাকে তো আমরা সত্য হিসেবেই পেয়েছি তোমাদের রব তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাকে কি তোমরা সত্য হিসেবে পেয়েছ জাহান্নামের অধিবাসীরা তারা বলবে কলু নাম হ্যাঁ আমরা সেটাকে সত্য হিসেবে পেয়েছি এরপর একজন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা প্রদান করবেন এবং বলবেন বলবেন্লাহ আল জালিমিন জালিমদের উপরে সীমা লঙ্ঘনকারীদের উপর আল্লাহর লানত আল্লাহর অভিশাপ তাদের উপরে লানত আল্লাহর অভিশাপ যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করত যারা আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করত এবং সেই পথে বক্রতা তালাশ করত এবং এই সমস্ত লোকেরাই তো আখিরাত অবিশ্বাসী প্রত্যাখ্যানকারী এরপর আল্লাহ এখানে আরফবাসীদের বর্ণনা প্রদান করেছেন আল্লাহ সুহাম তাল্লাহ বলছেন ওবাইনা হুমা হিজাব তাদের উভয়ের মধ্যে থাকবে একটি ব্যবধান পার্থক্য বা পর্দা এবং আরফে কিছু লোক থাকবেন আলাল রিজা আলুন কিছু মানুষ থাকবেন আরাফের উপরে সেই উঁচু স্থান প্রাচীরের মধ্যে জান্নাত এবং মধ্যবর্তী যে প্রাচীর আরাফ সেখানে কিছু মানুষ থাকবেন যারা তাদের লক্ষণের মাধ্যমে চিনতে পারবেন অর্থাৎ আরাফের অধিবাসীরা তারা যখন জান্নাতবাসী তাদের দিকে তাকাবেন কিংবা জাহান্নামের অধিবাসী তাদের দিকে তাকাবেন সেই অবস্থায় তারা তাদেরকে তাদের লক্ষণের মাধ্যমে চিনতে পারবেন অর্থাৎ দুনিয়াতে তারা যে সমস্ত ব্যক্তিদেরকে দেখে এসেছিলেন তাদেরকেও আজকে সম্বোধন করে তারা বলবেন সালাম আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ সব তালা বলছেন সে আরফবাসীরা তারা তখনও জান্নাতে প্রবেশ করতে পারেনি কিন্তু তার আশা রাখে তারা ইচ্ছা করে আকাঙ্ক্ষা করে যে তারাও জান্নাতে দাখিল হয়ে যাবে এরপর আল্লাহ সুহাম তাল্লাহ তাদের দৃষ্টিকে আরবাসীদের দৃষ্টিকে জাহান্নামের অধিবাসীদের প্রতি ঘুরিয়ে দিবেন আল্লাহ সুখান তাল্লাহ বলছেন যখন তাদের দৃষ্টি আগুনের অধিবাসীদের প্রতি ফিরে দেওয়া হবে তখন আমাদের রব এরকম রকম সীমালঙ্ঘনকারী ব্যক্তিদের সঙ্গে তাদের সাথী তুমি আমাদেরকে বানিও না আমাদেরকে জালেমদের সঙ্গী করো না ফির জল গুম বিষম কল কলু মমু কুম কুম তুম তো আরবাসীরা সেই জাহান্নানী ব্যক্তিদের মধ্যে যাদেরকে তাদের লক্ষণের মাধ্যমে চিনতে পারবে তাদেরকে উদ্দেশ্য করে সম্বোধন করে বলবে তোমাদের সেই দলবল তোমাদের লোকজন এবং তোমাদের বরাই বরত্ব অহংকার এগুলো তো আজ কোনো কাজেই আসলো না এরপরে রাতে আল্লাহ সুবাহতাল্লাহ সেই দৃশ্য বর্ণনা করেছেন যখন কিনা তিনি নিজের অনুগ্রহের মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লাহ নিজের দয়ার মাধ্যমে সেই আরববাসীদেরকে জান্নাতে দাখিল করে দেবেন আরফবাসীরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জান্নাত তোমাদের জন্য কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত চিন্তিত পেরে শানো হবে না কুসম তুম লয়ু মুহ উদুত তুম তনু আল্লাহ বলছেন হাই কি এই সমস্ত লোকেরাই কি তারা যাদেরকে উদ্দেশ্য করে তোমরা শপথ করে বলতে যে আল্লাহ এদের প্রতি কখনোই দয়া প্রদর্শন করবেন না অনুগ্রহ প্রদর্শন করবেন না আল্লাহ বলছেন বরং তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাতা আলাইকুম উদ খুলনা তোমরা জান্নাতে প্রবেশ করো জান্নাতে দাখিল হয়ে যাও তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত চিন্তিত পেরেশান হবে না এভাবে আরফের অধিবাসীরা তারা জান্নাতে জান্নখিল হয়ে যাবেন এবং এর পরের আয়াতগুলোতে আল্লাহ জাহান্নীদের আফসোস অনুসূচনা এবং জান্নাতবাসীদেরকে ডেকে তারা যে বিষয়গুলো চাইবে সেগুলোর বর্ণনা প্রদান করেছেন জাহান্নামের অধিবাসীরা জান্নাতবাসীদেরকে ডাক দিবে এবং ডাক দিয়ে তাদের কাছে কাকুতি মিনতি অনুনয় বিনয় আবেদন পেশ করে বলতে থাকবে যে আল্লাহ তোমাদেরকে কত রিজিক দিয়েছেন খাদ্য পানিও প্রদান করেছেন তার মধ্য থেকে কিছু পানি তোমরা আমাদের উপর ঢেলে দাও আমাদের উপর প্রবাহিত করে দাও অথবা যে ফলমূল খাদ্য রিজিক আল্লাহ তোমাদেরকে দিয়েছেন তার হত তার মধ্য থেকে কিছু আমাদেরকে প্রদান করো সেই অবস্থায় জান্নাতের অধিবাসী তারা কি জবাব দিবেন সেগুলো আল্লাহ সুবাহতাল্লাহ এখানে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন জাহান নামের অধিবাসীরা জান্নাতবাসীদেরকে ডাক দিবে তাদেরকে সম্বোধন করে বলবে আমাদের উপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ রিজিক হিসেবে হিসেবে তোমাদেরকে যা দিয়েছেন। সেখান থেকে কিছু আমাদেরকে দাও জান্নাতের বাসিন্দারা তারা বলবেন তারা বলবেন কলু ইন আল্লাহ হরুমা আল আল কা নিশ্চয়ই আল্লাহ উভয় বিষয়কেই হারাম করেছেন নিষিদ্ধ করেছেন কাশেরদের জন্য الذين اتخذوا دينهم لهوا ونعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا এবং আল্লাহাম তাল তিনি আরো বলছেন যারা কিনা তাদের খেল খেলতাম বিষয় হিসেবে গ্রহণ করেছিল ক্রীড়া কৌতুকের বিষয় হিসেবে গ্রহণ করেছিল এবং দুনিয়ার জীবন পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছিল आयात गल के निदर्शन गोवीकार करवर्ती आयतर माध्यम यह रुकु समाप्त होनेसुहमला অবশ্যই আমি তাদের কাছে পৌঁছিয়েছিলাম এমন এক কিতাব যা পূর্ণ জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করেছিলাম এবং যা ছিল মোমিন সম্প্রদায়ের জন্য পথ নির্দেশ এবং দয়া উল এরপর আল্লাহ তিনি বলছেন তবে কি তারা শুধুমাত্র সেই পরিণামের অপেক্ষায় রয়েছে দিন উহার পরিণাম প্রকাশ পাবে এবং সেই দিন যারা পূর্বে উহার কথা ভুলে গিয়েছিল অর্থাৎ সেই দিনের কথা বিচারের কথা আল্লাহ সুবাহর সামনে দণ্ডায়মান হওয়া হিসাব নিকাশ এবং পাপ পণ্য উভয়ের প্রতিফল লাভ করা এই বিষয়গুলোর কথা যারা ভুলে গিয়েছিল সেই সত্য প্রত্যাখ্যানকারী কাপেররা তাদেরকে লক্ষ্য দিনের অপেক্ষায় রয়েছে যখন তারা বলবে আফসোস করে তারা বলবে যে আমাদের রবের রাসুলগণ তারা তো সত্য বানিয়ে নিয়ে এসেছিল আজ কি আমাদের জন্য এমন কোনো সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করতে পারে অনুরোধ করতে পারে কিংবা আমাদেরকে কি পুনরায় ফিরে যাওয়ার একটি সুযোগ প্রদান করা হবে যেন আমরা আগে যা করতাম দুনিয়াতে থাকা অবস্থায় তার থেকে ভিন্ন কিছু করতে পারি আল্লাহ তাল্লাহ বলছেন তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রচনা করত সেই বিষয়গুলো তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে পলায়ন করবে অর্থাৎ তারা যে সমস্ত মিথ্যা উপাসনা করত সেগুলো তাদের কাছ থেকে আজ উধাও হয়ে গিয়েছে পলায়ন করেছে এখানে এমন একটি দৃশ্য উপস্থাপন করেছেন যেখানে তিনি বলছেন যে সেই সমস্ত পাপি এবং কাফের দিয়ে রুহ সেগুলোকে যখন মৃত্যুর পর উর্ধ্ব আসমানের দিকে নিয়ে যাওয়া হয় তাদের রুহ জন্য আসমানের দরজা খোলা হয় না বরং সেখান থেকে অপমানের সঙ্গে প্রত্যাখ্যাত হয়ে সেই রুহগুলোকে দরজাগুলো কখনোই খোলা হবে না এবং তারা কখনো কসমিন কালেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়ে म एक दीर्घ हादी रूघर सेफर सम्पर्के विस्तारित बर्णना प्रदान कर मध्य थे कि निवाचित अंश कर বারা ইবনে আজিব রাজিয়ালু তিনি বর্ণনা করেছেন তারা রাসুলের সঙ্গে তারা কবরের কাছে পৌঁছালেন্লাহ তিনি বলছেন যে আমরাও তার চতুর্দিকে বসে পড়লাম এবং সেখানে তারা সবাই চুপ করে বসেছিলেন নিরবতা অবলম্বন করছিলেন নীরব ছিলেন সাহাবি বর্ণনা করে বলছেন যে আমরা এমন ভাবে নিরবতা অবলম্বন করছিলাম যেন মনে হচ্ছিল যে আমাদের মাথার উপরে পাখি বসে রয়েছে তার হাতে একটি লাঠি ছিল এবং সেটা দিয়ে তিনি মাটিতে দাগ টান ছিলেন যখন কোন একজন ব্যক্তি চিন্তাগ্রস্ত থাকেন কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা মগ্ন থাকেন তখন অনেক সময় আমরা দেখি যে তাকে দেখলেই বুঝা যায় সেই ব্যক্তি চিন্তায় নিমগ্ন রসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই অবস্থায় অর্থাৎ একটি জানাজাকে অনুসরণ করে তারা সেখানে আসলেন জানাজা হয়ে গিয়েছে তাকে কবলে সমাহিত করা হয়েছে নিয়ে রসদুল্লাহালাম চুপচাপ বসেছিলেন তিনি চিন্তা ছিলেন এবং মাটিতে সেই লাঠি দিয়ে টানছিলেন এরপর রসদুল্লাহ সাল্লাইসাল্লাম তিনি নীরবতা ভাঙলেন তিনি মাথায় উঠিয়ে সাহাবিদেরকে সম্বোধন করলেন এবং তিনবার এই কথাটি বললেন রসুল্ল সাল্লাম তিনি কি বললেন তিনি বললেন কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয়ের প্রার্থনা করো কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয়ের প্রার্থনা করো কবরের আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয়ের প্রার্থনা করাল্লাম বিস্তারিত বর্ণনা প্রদান করলেন যখন একজন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন তার অবস্থা কেমন হয় এবং একজন কাফের যখন মৃত্যুবরণ করেন তার অবস্থা তার রুহের সেই সফর সেটা কেমন হয় মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আখিরাতের সফর শুরু করেন সেই অবস্থায় মুমিন ব্যক্তির রুহ কবজ করার জন্য জান্নাত থেকে ফেরেস্তারা অবতরণ করেন তারা জান্নাতের কাফন নিয়ে জান্নাতের উত্তম কাফন সেই কাপড় নিয়ে তারা মুমিন ব্যক্তির মাথার কাছে এসে বসে যান এবং সেই ফেরেস্তাদের কাছ থেকে জান্নাতের খুশবু ভেসে আসতে থাকে বিপরীতে যখন একজন কাফের ব্যক্তি একজন গুণাহার অবাধ্য ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় হয় সেই অবস্থায় খুবই ভয়ঙ্কর আকৃতি এবং চেহারা নিয়ে কৃষ্ণবর্ণের ফেরেস্তা মালাকুল মাউদ সেই আকৃতি নিয়ে তিনি সেখানে উপস্থিত হন এবং কাফের ব্যক্তির রুহ কবজ করার জন্য কোনো উত্তম কাফন সেই রকম কাপড় নিয়ে আসা হয় না বরং নিম্নমানের চট বা সেখানে তিনি উপস্থিত হন এবং ভীতি আতঙ্ক সৃষ্টি করার জন্য সেই ফেরিস্তার আকৃতিকে বড় করে দেওয়া হয় সেই অবস্থায় মৃত্যুর ফেরেস্তা মালাক্কুল মাউদ সে অবাধ্য রুহকে লক্ষ্য করে বলেন ওহে অপবিত্র আত্মা অপবিত্র রুহ তুই অসন্তুষ্টি এবং দিকে তোর যাত্রা আল্লাহর অসন্তুষ্টি এবং ক্রোধের দিকে যাত্রা সেই উদ্দেশ্যে তুই বেরিয়ে আয় তখন সেই পাপিবান্ধার রুহ আতঙ্কে দেহের মধ্যে লুকিয়ে যাওয়ার চেষ্টা করে সে কিছুতেই বের হয়ে আসতে চায় না কিন্তু মৃত্যুর ফেরস্তা তাকে এমনভাবে টেনে বের করে নিয়ে আসেন রাসুদুল্লাহাম তিনি উদাহরণ পেশ করে বলেছেন যে কোনো একটি পাত্রের মধ্যে যদি ভেজা তুলো থাকে সেই ভেজা তুলার মধ্যে যদি কাটাদার একটি গাছের ডাল ঢুকিয়ে দেওয়া হয় এবং যদি সেটাকে টান দেওয়া হয় তাহলে প্রত্যেকটি কাটার সঙ্গে সেই ডালের সঙ্গে ভেজা তুলো আটকে গিয়ে ছিঁড়ে বের হয়ে আসতে থাকবে রাসুদুল্লাহ সালাম সেই রকম উদাহরণ দিয়ে বুঝালেন যে লোহার পেরেককে যদি ভিজা চুলের মধ্য থেকে টেনে বের করে নিয়ে আসা হয় তাহলে সেটা যেভাবে সংশ্লিষ্টের পলকে সেই ফেরেস্তা সেই নিকৃষ্ট চটের মধ্যে সেটাকে জড়িয়ে নেন রসদুল্লাহ সাল্লাহ আল্লাহিসাম বলেছেন যে সেই অবাধ্য বান্দা পাপিবান্দা তার রুহ থেকে এত বাজে দুর্গন্ধ আসতে থাকে যেমন আসতে থাকে মৃত গুলিত লাশ থেকে ফেরেস্তারা তখন সেই রুহকে নিয়ে ঊর্ধ্ব আসমানে সফর করতে শুরু করেন এবং যখনই তারা অপর আর একটি ফেরেস্তাদের দলের কাছ দিয়ে যেতে শুরু করেন সেই অবস্থায় অন্য দল তারা জিজ্ঞাসা করেন তারা জানতে চান যে এই এত অপবিত্র এই খবিস রুহ এটা কার জবাবে বলা হয় এটা হচ্ছে অমুকের পুত্র অমুক তার রুহ এভাবে যখন তারা আসমানের কাছে পৌঁছে যান তখন তারা আসমানে প্রবেশ করার জন্য অনুমতি প্রার্থনা করেন কিন্তু আসমানের যে ফেরেস্তারা তারা দরজা খুলেন না সুতরাং সেই অবাধ্য রুহের জন্য আসমানের দরজাগুলো উন্মুক্ত করা হয় না রাসুল্লাহ সাল্লাই বর্ণনার এই পর্যায়ে তিনি করেন তিনি বলেন লা লাহুম এরপর আল্লাহ সুত সেই নিকৃষ্ট রুহকে লক্ষ্য করে বলেন যে তাকে নিক্ষেপ করো জমিনের নিম্নস্তরে স্তরে সিদ্জিনে সেখানে সেই রুহকে নিক্ষেপ করা হয় করে পরিণতি আমাদেরকে জানিয়েছেন যে কিনা আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে শিরক করে তিনি বলছেন যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে শরিক করে তার অবস্থা এরকম যেন সে আসমান থেকে নিচে পড়ে গেল এবং সেই অবস্থায় যেন একটি পাখি এসে তাকে নিয়ে গেল কিংবা বাতাসটাকে দূরে উড়িয়ে নিয়ে কোনো স্থানে নিক্ষেপ করল অর্থাৎ এরকম একজন ব্যক্তি তার কোনো ঠিকানা নেই তার কোনো পরিণতি নেই তার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই আসমান থেকে এমন অবস্থায় এসে পড়ছে যখন কোন একটি পাখি এসে তাকে ছৌ নিয়ে যাচ্ছে কিংবা কোনো একটি বাতাস এসে দমকা হওয়ায় এসে তাকে উড়িয়ে দূরে কোনো এক অজানা স্থানে নিক্ষেপ করে নিয়ে যাচ্ছে এরকম একটি দৃষ্টান্ত দিয়ে আল্লাহ সুতোলা বুঝিয়েছেন যে আল্লাহর সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করে শির করে তাদের পরিণতি এতটাই অসহায় এবং এতটাই অনির্দিষ্ট এভাবে যখন তার রুকে আবার নিয়ে আসা হয় অর্থাৎ কবরের বর্ণা দিয়ে রাসুল্লা সাল্লাই বলছেন কবরে সেই নিকৃষ্ট ব্যক্তির দেহে তার সেই রুকে আবার ফিরিয়ে হয়। তখন কবরে সেই দুজন এসে উপস্থিত হন এবং তারা সেই তিনটি প্রশ্ন সম্পর্কে জানতে চান যে তোমার রব কে তোমার দিন কি এবং তোমার নবী কে সেই অবস্থায় অবাধ্য ব্যক্তি কাফের ব্যক্তি সে বলতে থাকে লা আদরি লা আদরি হায় অফোস আমি তো জানিনা আমি তো জানি না সেই অবস্থায় আসমান থেকে আওয়াজ ভেসে আসে তাকে উদ্দেশ্য করে বলা হয় যে এই ব্যক্তি সেমিথ্যা মিথ্যা বলছে সুতরাং তার জন্য জাহান নামের বিছানা নিয়ে আসো জাহান নামের দরজা তার জন্য খুলে দাও যেন সেই দরজার মাধ্যমে জাহান নামের উত্তাপ এবং উত্তপ্ত হাওয়ায় এসে তার কাছে পৌঁছাতে পারে সেই অবস্থায় সেই কাফের ব্যক্তির জন্য কবর অত্যন্ত সংকীর্ণ হয়ে আসে এবং তাকে এমনভাবে চেপে ধরে যে তার এক পাশের হার অস্থি से अन्न पशे हारे संगे मिलित एवं से शुरू करबर आदब जख शुरू हो जाएरिक्त शिशेत है कबर सी आबाद व्यक्ति काफे से देखते पाएं विश्री एवं कदाकार भयंकर चेहरा युक्त एक व्यक्ति जघन् निकृष्ट चेहर एक व्यक्ति उपस्थित हो खुब निकृष्ट मान दुर्गन्धुक्त मयला जुक्त एक कपड़ पड़े সেখানে এসে হাজির হয়েছে এবং সে বলছে আমি তোমাকে তোমার দুর্ভাগ্যের মন্দ পরিণতির সংবাদ প্রদান করছি এবং এটা হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল অর্থাৎ সেই বিচারের দিন সেই বিষয়গুলো সম্পর্কে তাকে সংবাদ প্রদান করা হয় কবরেশায়িত ব্যক্তি তখন জিজ্ঞাসা করে জানতে চায় যে তুমি কে সেই নিকৃষ্ট চেহারা এবং ময়লা দুর্গন্ধযুক্ত কাপড় পরিহিত ব্যক্তি সে বলে আমি তোমার মন্দ আমল তোমার দুষ্কর্ম তোমার মন্দ কাজ এই অবস্থায় সেই কাফের ব্যক্তি বলতে শুরু করে আল্লাহ যেন কোনোদিনই কেয়ামত সংঘটিত না করে কারণ সে বুঝতে পারে যদি কেয়ামত সংঘটিত হয় বিচারের দিনে তাকে আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়াতে হয় তাহলে তার পরিণতি হবে অত্যন্ত জঘন্য এবং সে জাহান নামে দাখিল হবে কাজে সে বলতে শুরু করে আল্লাহ যেন কোনো দিনই কেয়ামত সংঘটিত না করে এবারে আমরা যাচ্ছি পরবর্তী দৃশ্য বর্ণনা প্রসঙ্গে যেখানে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ ব্যক্তিদের প্রসঙ্গে বলছেন যখন তাদেরকে জান্নাতে দাখিল করা হবে তার আগে আল্লাহ সুবাহ তাদের অন্তর থেকে সমস্ত রকমের ক্লেশ কষ্ট ঈর্ষা পারস্পরিক বিদ্বেষ এই যে মন্দ অনুভূতিগুলো এগুলোকে দূর করে দেবেন এবং এমন জান্নাতি তাদেরকে দাখিল করা হবে যেখানে নহর ঝর্ণা প্রবাহিত হচ্ছে সেই অবস্থায় তারা বলতে থাকবেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর এবং আমাদেরকে জান্নাতে দাখিল করেছেন আল্লাহ যদি আমাদেরকে পথ না দেখাতেন তাহলে আমরা কখনোই পথ পেতাম না নিশ্চয় আমাদের কাছে যে রাসুলরা এসেছিলেন তারা সত্য বাণী নিয়ে এসেছিলেন সেই অবস্থায় জান্নাতি ব্যক্তিদেরকে সম্বোধন করে বলা হবে তোমরা যা করতে তার বদলা হিসেবে তার জেজা হিসেবে প্রতিফল হিসেবে তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হলো এখানে সেই বিষয়টি আমরা স্মরণ করতে পারি যে জাহান নামী ব্যক্তিরা যখন জাহান নামী ব্যক্তিরা যখন একে অপরকে অনুসরণ করে পরবর্তীরা পূর্ববর্তীদেরকে অনুসরণ করেছে ফলাফলে তারা মিথ্যা পথ অনুসরণ করার কারণে জাহান নামে দাখিল হয়েছে কিংবা যারা নিজেদেরকে দুর্বল মনে করত তারা তাদের মধ্যে থাকা নেতা সর্দার গোছের ব্যক্তিদেরকে দাম্ভিকদেরকে অনুসরণ করে জাহান নামে দাখিল হয়েছে তারা কি করবে তারা পরস্পর পরস্পরকে অভিশাপ অভিসম্পদ এগুলো প্রদান করতে থাকবে পরস্পর পরস্পরের বিরুদ্ধে দোয়া করে বলতে থাকবে যে বিপরীত দলের শাস্তি আপনি দ্বিগুণ করে দিন এবং তারা বলতে থাকবে যে সেটা পারস্পরিক সাহচর্য আরো মানসিক কষ্টের কারণ হয়ে যাবে অপরদিকে জান্নাতি ব্যক্তিরা তাদের ক্ষেত্রে আল্লাহ মাহমাত বলছেন যে আল্লাহ তাদের অন্তর থেকে জান্নাতে দাখিল করার আগেই সমস্ত কষ্টকর অনুভূতি ঈর্ষা বিদ্বেষ হিংসা এগুলোকে দূর করে দিবেন সুতরাং জান্নাতি ব্যক্তিরা পারস্পরিক সাহচর্য লাভ করার মাধ্যমে আরো আনন্দ এবং সুখের অনুভূতি তারা লাভ করবেন জান্নাতে প্রবেশ করার পূর্বে আরেকটি ব্রিজ বা সেতু স্থাপন করা হবে যার নাম উল্লেখ করা হয়েছে আলকান্তারা এভাবে তুলসিরাত সম্পর্কে আমরা জানি পুলসিরাতের পরবর্তী আরেকটি সেতু বা ব্রিজ স্থাপন করা হবে এটা হচ্ছে ঠিক জান্নাতের গেটের সামনে আবু সাইদ আল কুদ্রি রাজি আল্হতাল থেকে যে পথ সেই পথে তারা আবদ্ধ থাকবে দুনিয়াতে অবস্থানকালে তাদের পারস্পরিক জুলুমের শাস্তি স্বরূপ তাদেরকে সেখানে আবদ্ধ করে রাখা হবে এরপর যখন তাদের পাপ মোচন এবং বিশুদ্ধিকরণ পর্ব সমাপ্ত হবে সেই অবস্থায় তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে রসুল্লাহ সাল্লাম তিনি বলছেন যার হাতে আমার জীবন তার কসম করে বলছি তোমাদের যে কেউ দুনিয়ার জীবনে যেভাবে সুখে শান্তিতে নিজের ঘরে বাস করতে তার থেকে বহুগুণ সুখময় মুক্ত এবং প্রশস্ত নিবাস প্রশস্ত বাসস্থান তারা জান্নাতে লাভ করবে আল্লাহ সাল তাল্লা বলেছেন ওন আনাহিম মিন গিল্লিন আমি তাদের অন্তর থেকে ঈর্ষা এবং হিংসা বিদ্বেষ দূর করে দেব জান্নাতি ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করার আগেই আলোচক তাদের অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষকে দূর করে দেবেন ছিল সেই ক্ষেত্রে একে সঙ্গে ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে হয়ে যাওয়া স্বাভাবিক ফলে হয়তো কেউ উপরে ছোট কিংবা বড় কোনো বিষয়ে অন্যায় করেছে কিংবা সীমা লঙ্ঘন করেছে এবং কোনো বিষয়ে যদি কোনো ব্যক্তি আমাদের উপর অন্যায় করে থাকে যদি আমরা তাদেরকে ক্ষমা করেও দেই এরপরেও সেই কষ্টের কিছু অনুভূতি আমাদের অন্তরে থেকে যায় আল্লাহ মহাতালা এই ধরনের অনুভূতিগুলোকেও জান্নাতি ব্যক্তির অন্তর থেকে দূর করে দেবেন অর্থাৎ জান্নাতে প্রবেশ করার আগে সেই সেতু বা পুল অবস্থানকালে তাদের সবার অন্তর থেকেই সেই অনুভূতিগুলোকে দূর করে দেওয়া হবে এবং এটাই হচ্ছে সেই বিশুদ্ধিকরণ পর্ব এভাবে সম্পূর্ণরূপে সমস্ত দিক থেকে পরিপূর্ণভাবে বিশুদ্ধ অন্তরের অধিকারী হয়ে তারা পরস্পর জান্নাতে প্রবেশের অনুমতি লাভ করবেন কাজেই সেখানে প্রবেশ করা এবং তাদের সেই সামাজিক জীবন সেটা কতই না সুখময় এবং প্রশান্তির হবে এবং এই যে আয়াত যেখানে আল্লাহ বলেছেন আনামা গিল্লিন আমি তাদের অন্তর থেকে হিংসা ক্লেশ ঈর্ষা এগুলোকে দূর করে দেব এবং তারা প্রবেশ করবে এমন একটি স্থানে তাজির মিন তাহিমুল আনহার যেখানে তাদের পাদদেশে সেই জান্নাতে তার তলদেশ দিয়ে নদী বা নহর প্রবাহিত হতে থাকবে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে আয়াতের এই অংশের ব্যাখ্যায় সুদ্দিরহমল্লা তিনি বলেছেন যে জান্নাতবাসী যখন জান্নাতের দিকে তাকে পরিচালিত করা হবে সেই দিকে সে যেতে থাকবে এবং জান্নাতের দরজার কাছে উপস্থিত হয়ে সে একটি বৃক্ষ দেখতে পাবে সেই বৃক্ষর নিচে গাছের যেখানে শেকড় সেই মূল দেশে বা পাদদেশে সেখানে দুইটি ঝর্ণা বা নহর প্রবাহিত হচ্ছে এটা সে দেখতে পাবে একটি ঝর্ণা থেকে জান্নাতে প্রবেশকালীন সময়ে সেই ব্যক্তিরা সেখান থেকে তারা পানি পান করবে এবং সঙ্গে সঙ্গে তাদের অন্তরের সমস্ত গ্লানি, হিংসা এবং ক্লেশ বা যত রকমের কষ্টকর অনুভূতি যেগুলো মানুষের জমা থাকে চির দিনের জন্য দূর হয়ে যাবে এবং এটাই হচ্ছে সেই সারা বা তহরা পানীয় দ্বিতীয় ঝর্ণা অপর ঝর্ণাটিতে তারা ডুব দিবেন এবং সেখানে গিয়ে তারা গোসল করবেন সঙ্গে সঙ্গে এমন জৌলুসপূর্ণ। যৌবনের অধিকারী তারা হবেন যে কখনো তারা আর ক্লান্ত কিংবা রুগ্ন হবেন না সুতরাং এরপর সেই লোকেরা তারা দলে দলে জান্নাতের দিকে রওয়ানা হয়ে যাবেনা যখন কিনা সেই লোকেদেরকে যারা তাদের রবকে ভয় করেছে তাক অবলম্বন করেছে পরহেজ গাড়ি অবলম্বন করেছে গুণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে পরবর্তী আমরা সেই প্রসঙ্গে এখন করতে যাচ্ছি, এবং জাহান্নামবাসী তাদের পারস্পরিক কথাবার্তা সেই বিষয়ের বিবরণ আরফের অধিবাসী অর্থাৎ যাদের পাপ এবং পুণ্য সমপরিমাণ হয়ে গিয়েছে ফলে তারা জান্নাত এবং জাহান্নাম উভয়ের মধ্যবর্তী সেই উঁচু স্থানে সেই প্রাচীরের উপরে যে স্থানটি সেখানে তারা আটকে থাকবেন এইরকম একটি অবস্থায় তারা যে বিষয়গুলো দেখবেন এবং যা তারা বলবেন তার বর্ণনা আলো সুতরাং করেছেন অনুরূপ আরেকটি বর্ণনা দেখতে পাই সুরা সফরে উল্লেখ করেছেন যা আমরা সামনের দিকে পরবর্তীতে যখন সুরা সফাতের আলোচনা আসবে সেখানে আমরা আলোচনা করব তবে এখানে প্রসঙ্গত এতটুকু আমরা উল্লেখ করতে পারি যে সেই ক্ষেত্রে একজন মুমিন ব্যক্তি সেই বিষয়গুলোকে স্মরণ করবেন সেই মুমিন ব্যক্তি তিনি জান্নাতে দাখিল হয়ে যাবেন জান্নাতে দাখিল হওয়ার পর বিগত দিন দুনিয়ার দিনের কথাগুলোকে তিনি স্মরণ করবেন এবং তখন তার মনে পড়বে যে দুনিয়াতে অবস্থানকালে তার একজন অমুসলিম কাফের সাথী ছিল সেই অমুসলিম সাথীটি তাকে বিভিন্ন কাজে প্ররোচিত করতো বা বিভ্রান্ত করার চেষ্টা করত পরবর্তীতে জান্নাতে দাখিল হওয়ার পর সেই ইমানদার ব্যক্তি যখন সেই কথাগুলো স্মরণ করবেন তখন তিনি দুনিয়াতে থাকা সেই কাফের কিংবা অমুসলিম সাথীর কথা স্মরণ করে তার পরিণতি জানতে আগ্রহী হবেন আমাকেও প্রায় ধ্বংস করে দিয়েছিলে যদি না আমার রবের অনুগ্রহ আমার উপর থাকতো সেই ক্ষেত্রে আমিও তোমার মতো শাস্তিপ্রাপ্তদের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যেতাম একই রকম ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরববাসীরা তারা একদিকে জান্নাতের বাসিন্দা তাদের দিকে তাকিয়ে তারা বলছে আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং তারা নিজেরাও আশা প্রকাশ করতে থাকবে আকাঙ্ক্ষা পোষণ করতে থাকবে যে এখন না হোক কিন্তু পরে আমরা ঠিকই তোমাদের সাথে মিলিত হব জান্নাতের অধিবাসী তোমাদের মধ্যে আমরাও দাখিল হয়ে যাব যে প্রসঙ্গে আলাস বলেছেন তখনও তারা জান্নাতে প্রবেশ করেনি সে আরববাসীরা কিন্তু তারা আশা রাখে যে তারা জান্নাতে দাখিল হবে ওহুময়া তো মা এরপর যখন তারা আগুনের অধিবাসী জাহান্নামবাসীদের দিকে তাকাবে তখন তারা সেই দৃশ্য শাস্তিগুলো দেখে শিউরে উঠবে এবং আল্লাহর দিকে উদ্দেশ্য করে দোয়া করে বলতে থাকবে আমাদের রব এই জালিমদের সঙ্গী তুমি আমাদেরকে করো এবং আরাফবাসীরা দুনিয়াতে থাকা সেই লোকেরা যারা কিনা এখন জাহান্নামে দাখিল হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকবে তোমাদের সেই দলবল তোমাদের অহংকার কিছুই তো কোনো কাজে আসলো না আরফবাসীদের অবস্থা বর্ণনা প্রসঙ্গে আমরা দেখতে পাই আবদুল ইবনে মুবারক রাহমাউল্লাহ তিনি ইবনে মাসউদ রাইদিউল তাল্লা আহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে যাদের নেকির পাল্লা বা পাপের থেকে পুণ্য বেশি হবে তারা তো জান্নাতে দাখিল হয়ে যাবে অপরদিকে যাদের পুণ্য থেকে পাপ বেশি হবে তারা জাহান্নামে দাখিল হবে তখন তিনি সেই আয়াতটি তিলওয়াত করলেন নেকির পাল্লা হালকা হবে তার বাসস্থান হচ্ছে আগুন হাবিয়া। এরপর তিনি বলছেন যে নেকির পাল্লা তো একটি দানার কারণেও ভারী হয়ে যেতে পারে কিংবা হালকা হয়ে যেতে পারে এরপর তিনি বলছেন আর যাদের পাপ এবং পুণ্য সমপরিমাণ হবে তারাই হচ্ছে সেই এবং জাহান্ন উভয় দলকেই দেখতে পারবে যখন তারা জান্নাতবাসীদের দিকে তাকাবে তাদের দিকে দৃষ্টি পড়বে তখন তারা তাদেরকে উদ্দেশ্য করে অভিবাদন জানাবে সম্বোধন করবে সালাম জানাবে সালাম আলাইকুম আর যখন তাদের দৃষ্টি পড়বে সে জাহান্নামের অধিবাসীদের উপরে আগুনের অধিবাসীদের উপর তখন তারা শিবুরে উঠবে তারা আল্লাহর করে বলবেন মা আলকাউমি আমাদের রব আপনি আমাদেরকে এই বানিয়েন না এবং তারা বলবে যে জালেমদের সে ঠিকানা সেই আবাসস্থল থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মাসুদ রহ তিনি আরো বর্ণনা করে বলছেন যারা নেককার ব্যক্তি পুণ্যবান ব্যক্তি তাদেরকে তুলসিরাতের উপর যখন তারা অতিক্রম করতে থাকবেন তাদেরকে নূর প্রদান করা হবে আলো প্রদান করা হবে সে আলো তাদের সামনে ডানে বামে সমস্ত দিকে তারা পথ চলতে থাকবেন সকল দিকে আলো থাকবে এই আলো এই উম প্রত্যেক ব্যক্তি এবং সমস্ত দল বা গোষ্ঠীকেও প্রদান করা হবে কিন্তু যখন পুলসিরাতের কাছে লোকেরা পৌঁছে যাবে সেই অবস্থায় শুধুমাত্র খাটি ইমানদার ব্যক্তি যারা তাদের আলো বজায় থাকবে এবং মুনাফিক যারা তাদের আলো উধাও হয়ে যাবে তারা অন্ধকারে আটকে যাবে मुनाफिकार्थी मुनाफिक दर देख मुनाफिक मुनाफिक परिणाम देखे भय आटके उठबेंल्लाह के उद्देश्य कर दुआ हे रबे नूर सार्वक्षणिक प्रदान करो सब समय बजाय रखो से अवस्था যারা আরাফবাসী তাদের নূর প্রত্যাহার করা হবে না আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন তারা প্রবেশ করেনি তবে তারাও আশা রাখে আকাঙ্ক্ষা পোষণ করে যে তারা জান্নাতের দাখিল হতে পারবে সেই অবস্থায় আরাফের অধিবাসী যারা তারা সেই প্রাচীরের উপরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে সেই প্রাচীর সেখানে তারা আটকে থাকবেন এবং এই পরিস্থিতি সম্পর্কে আল্লাহ সুবাহ সুরাহাদির সেখানে আলোচনা করে বলেছেন উময়ূলুমু কোনবলমুষি কোতুলিদীন মো নতন্যি কীলজুসল চি সবুবদু সুম বিসোরিল হুমব সেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা উদ্দেশ্য করে বলবে যে তোমরা একটু আমাদের জন্য। যাতে তোমাদের আলোর কিছু অংশ আমরা গ্রহণ করতে পারি মুমিনরা মুনাফিকদের উদ্দেশ্য করে বলবেন যে তোমরা পেছনের দিকে ফিরে যাও এবং পিছনের দিকে তালাশ করো আলোর সন্ধান করো এরপর আল্লা সুতলা বলছেন এই অবস্থায় উভয়ের মাঝে একটি প্রাচীর স্থাপন করা হবে যাতে একটি দরজাও থাকবে তার ভেতরের অংশে থাকবে রহমত এবং বাইরের অংশে থাকবে শাস্তি এবং তাপসিরে এই প্রাচীর আরাফ এবং এই সুরাতে আলসুবাহ তালা বলেছেন ওয়াবাইনা হুমা হিজাব তাদের উভয়ের মধ্যে থাকবে ব্যবধান পর্দা বা ও আল আল আরাফি রিজায়ালুন এবং সে আরাফের উপরে থাকবেন কিছু মানুষ ইবনে মাসুদ রাদিল্লাহ তিনি বলছেন যে নিশ্চয়ই কোনো একজন বান্দা যখন একটি নেকামল করে একটি নেকামল করে তার নামে ১০টি নেকি লেখা হয়ে থাকে আর যখন সে একটি গুনাহ করে একটি পাপ করে তখন একটি পাপের বেশি লেখা হয় না এরপর তিনি বলছেন কাজেই যেই ব্যক্তির দশকের উপরে একক বিজয়ী হয়ে গেল দশটি দশটি করে সে নেকি প্রত্যেক কাজের বিনিময়ে পাচ্ছে আর গুনাহ করলে একটি লেখা হচ্ছে এরপরেও जे व्यक्त दर्शक तरह एकक अर्थात गुनाहगुलो विजयी से निश्चित ध्वस हल इबने आब्बास रजियल्लामाम इबने जारिर रही वर्णनाटीन करराफ हान्नत जहान्न उभये से प्राचीर दे दयाल और जरा आटके थक हरफबासी अल्लाह सुबहला जो तरह के क्षमा देवें अर्थात शेष पर्त सुबहलाजेर दया और अनुग्रहर मध्यम তার একটি নহর বা ঝরনার কাছে গিয়ে উপস্থিত হবে এবং এটাই হচ্ছে সেই নহর যার নাম অন্য আরেকটি হাজি রাস্লা ইসলাম তিনি জানিয়েছেন সেটা হচ্ছে নহরে হায়াত বা সঞ্জীবনী ঝর্ণা সেই ঝর্ণা বা নহর বা নদী তার যে কিনারাগুলো সেগুলো স্বর্ণের পাত দ্বারা বাধাই করা থাকবে এবং তার তলদেশে মণিমুক্ত ছড়ানিটানো অবস্থায় থাকবে এবং যার মাটি হচ্ছে মেসকে এরপর আরববাসীদেরকে সেখানে গোসল করানো হবে তাদের মানসিক এবং দৈহিক পরিশুদ্ধি এবং পরিচ্ছন্নতার জন্য সেই জান্নাতের নদীতে সেই নহরে গোসল করার পর তাদের দেহের এবং চেহারার বর্ণ পরিবর্তন হয়ে যাবে এবং তাদের গ্রীবাদেশ বা গলা এবং ঘাড় এই অংশগুলো আলোক উজ্জ্বল উজ্জ্বল রূপ ধারণ করবে তাদের রং রূপ পরিবর্তিত হয়ে যাওয়ার পর রহমান রাহিম আল্লাহ বলেন কি ইচ্ছা তখন তারা তাদের ইচ্ছা পেশ করবেন আল্লাহ বলবেন তোমাদের ইচ্ছা তোমাদের দাবি মঞ্জুর হলো পূরণ করা হলো এবং যা চেয়েছ তার থেকেও বেশি আরো সত্যুর গুণ তোমাদেরকে প্রদান করা হলো এরপর তারা জান্নাতে দাখিল হয়ে যাবেন এবং জান্নাতে যখন তারা দাখিল হয়ে যাবেন তখন তাদের সেই উজ্জ্বল দেশ এটা দেখে বাকি জান্নাতি লোকেরা তাদেরকে চিনতে পারবেন এবং তারা বলবেন যে এই লোকেরা তারা হচ্ছে আল্লাহর ক্ষমাপ্রাপ্তরফবাসী এবং তাদেরকে বলা হবে তারা হচ্ছে জান্নাতি। অন্যত্র রাসুল উল্লা সালাইসাল্লাম তিনি বলেছেন আরবাসীদের সিদ্ধান্ত বা ফয়সালা বা রায় এটা হবে সবার শেষে সমস্ত বান্দাদের ফয়সালা করার পর আল্লাহ সুত্লা তাদেরকে সম্বোধন করে বলবেন হে আরবাসীরা তোমাদের পুণ্যগুলো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছে কিন্তু তোমাদের নেকিগুলো তোমাদেরকে জান্নাতের অধিবাসী করতে পারেনি এখন তোমরা আমার আজাদকৃত হয়ে যাও যেভাবে চাও সেভাবে জান্নাত দ্বারা উপকৃত হও এভাবে আল্লাহ সুবাহাত আল্লাহর অনুগ্রহের মাধ্যমে আলাহ সুহামাত আল্লাহর দয়ার মাধ্যমে আল্লাহ সুবাহ আল্লাহ নিজের সুপারিশের মাধ্যমে তিনি তাদেরকে জান্নাতে দাখিল করাবেন এবং এই দৃশ্যটা এটা সংঘটিত হবে সেই জাহান্নামী ব্যক্তিদের সামনেই তারা দেখতে পাবে যে আরবাসীরা তারা যাচ্ছে। এবং সেই প্রসঙ্গে আল্লাহ উল্লেখ করে বলেছেন এরাই কি তারা যাদেরকে উদ্দেশ্য করে সেই জাহ্না মিলকেরা তোমরা শপথ করে বলতে কখনোই দয়া করবেন না আল্লাহ তখন বলবেন তোমরা জান্নাতে দাখিল হয়ে যাও তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিত পেরেশান দুঃখিতও হবে না শেষ পর্যন্ত জাহান্নামে শুধুমাত্র জাহান্নামী ব্যক্তিরাই অবশিষ্ট থাকবে এবং সেই অবস্থায় তারা আক্ষেপ করে বলতে থাকবে যেটা সুর আর এই তিপ্পান তারা অফসোস করে বলতে থাকবে আমাদের রবের যে রাসুলেরা আমাদের কাছে বার্তা নিয়ে এসেছিলেন তারা তো সত্য বার্তাই নিয়ে এসেছিলেন কাজে এই অবস্থায় আজ আমাদের জন্য আছে কি কোন সুপারিশকারী কিংবা এমন কোন সুযোগ কি আমাদের জন্য রয়েছে যে আমাদেরকে দুনিয়াতে আবার আরেকটি সুযোগ দেওয়া হতো আরেকবার আমরা ফেরত যেতাম যেন আগে আমরা যা করেছি তার থেকে ভিন্ন কোনো করতে পারি জাহান্নামি ব্যক্তিরা তারা দেখবে যে বিভিন্ন অবস্থায় বিভিন্ন সুপারিশের মাধ্যমে এবং যে সুপারিশগুলো সংঘটিত হবে আলো সুবাহাতার অনুমতির মাধ্যমে সেই সুপারিশগুলোর মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদেরকে আলো সুবাহ মুক্তি প্রদান করবেন কাউকে আরাফ থেকে আলো সুভাহাতাল্লা দাখিল করাবেন কিন্তু যারা কাফের এবং মুশ্রিক যারা শিরকের উপর মৃত্যুবরণ করেছে কুফুরির উপর মৃত্যুবরণ করেছে তারা কখনোই জাহান্নাম থেকে মুক্তির কোনো সুযোগ লাভ করবে না দিকে যারা মুসলিম ছিল যারা ইমানের উপর তাহিদের উপর মৃত্যুবরণ করেছে কিন্তু একই সঙ্গে বিভিন্ন রকমের গুনাহের কাজ অপরাধের কাজে লিপ্ত ছিল তাদের কালো সুভাত জাহান্নামে কিছু সময় পর্যন্ত শাস্তি ভোগ করানোর পর বিভিন্ন সুপারিশের মাধ্যমে সুযোগের মাধ্যমে তাদেরকে মুক্ত করাবেন কিন্তু জাহান্নামবাসীরা খাটি কাফের এবং মুশ্রিকরা তাদের জন্য এরকম কোনো সুপারিশকারী থাকবে না এবং তাদের সে আফসোস এবং আক্ষেপের কথাই সুরা আরফের এতে আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়েছেন তারা আফসোস করে বলতে থাকবে যে আমাদের জন্য কি কোনো সুপারিশকারী আছে কিংবা যদি আমাদেরকে দুনিয়াতে সুযোগ দেওয়া হতো যেন আমরা আগে যা আমল করেছি পারতাম এবং তার আফসোস করে বলবে যে আমাদের কাছে যে রাসুল এসেছিল তারা তো সত্য বার্তাই আমাদের কাছে নিয়ে এসেছিল আল্লাহ সুবাহ এভাবে নিজের সাফায়াত বা সুপারিশের মাধ্যমে জাহান্নামী ব্যক্তিদের মধ্য থেকে যারা ইমান এবং তাওহিদের উপর মৃত্যুবরণ করেছিল কিন্তু হয়তো তাদের কোনো গুনা ছিল সেই রকম ব্যক্তিদেরকে সরিষা দানা পরিমাণ ইমান থাকা পর্যন্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহ জাহান নাম থেকে বের করে নিয়ে আসবেন এবং তাদের প্রসঙ্গে মুসলিম শরীফে একটি হাদিস এসেছে সেই হাদিসের দীর্ঘ হাদিসের একটি অংশ আমরা এখানে উল্লেখ করছি যেখানে আল্লাহ সুবাহ তার নিজের সাফায়াত বা সুপারিশ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়েছেন মুসলিম শরীফে উপস্থাপিত সেই দীর্ঘ হাদিসের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি রাসুলুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি বলছেন যে জাহান্নামের উপর যখন পুলসিরাত স্থাপন করা হবে এবং সুপারিশ করার অনুমতিও থাকবে সেই অবস্থায় সকলের মুখ থেকে একটি মাত্র বাক্যই উচ্চারিত হতে থাকবে যে হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো সাহবা ইকরাম জানতে চাইলেন ইয়ার রসুলাল্লাহ সেই পুলসিরাত সেটা কি তিনি বললেন এটা হচ্ছে একটি মারাত্মক পিচ্ছিল জায়গা যার উপর লোহার আংটা এবং বড় বাকা। আকৃতি বিশিষ্ট কাটা থাকবে যা দেখতে নাজ এলাকার একটি নির্দিষ্ট গাছের কাটার মতো রাসুল্লাহ তিনি বলছেন মোমিনগঞ্জ এই পুস্তিরাতের উপর দিয়ে কেউ কেউ চোখের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ কিংবা উড়ন্ত পাখির গতিতে কিংবা কেউ এর থেকেও কম দ্রুতগামী ঘোড়ার গতিতে কেউ উটের গতিতে অতিক্রম করে যাবে কেউ কোনো মতে সহি সালামতে পার হয়ে যাবে কেউ ক্ষত অবস্থায় পার হবে আর কোনো কোনো ব্যক্তি হতভাগ্য যারা কিনা সেখান থেকে নিচে আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে শেষ পর্যন্ত মুমিনরা থেকে পেয়ে যাবে। সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ তোমাদের মধ্যে কেউ নিজের অধিকার বা হক আদায়ের দাবিতে যতটুকু অনমনীয় হও ততখানি কঠোর হবে কেয়ামতের দিন মুমিনরা আল্লাহর কাছে তাদের সেই সমস্ত ভাইদের মুক্তির জন্য যারা জাহান নামে চলে গেছে অর্থাৎ রাসুল্লাহ এখানে সেই সুপারিশ বা সাফায়াতের প্রসঙ্গে আমাদেরকে জানাচ্ছেন যখন কিনা কিছু মানুষ তারা জান্নাতে দাখিল হয়েছেন এবং তাদের যারা সঙ্গী সাথী সেই জান্নাতি ব্যক্তিদের সঙ্গীসাথী যারা ছিলেন তারাও ইমানদার ছিলেন কিন্তু তাদের গুনাহের কারণে তারা জাহান নামে আটক হয়ে পড়ে আছেন সেই অবস্থায় সেই জান্নাতি ব্যক্তিরা আল্লাহ সুকালার কাছে সুপারিশ করার অনুমতি লাভ করবেন এবং তাদের সুপারিশ এতটাই কঠিন হবে রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলছেন যে দুনিয়াতে যেরকম দুনিয়াতে যেরকম নিজের হক বা অধিকার আদায়ের দাবিতে একজন ব্যক্তি ছাড় দিতে চায় না অনমনীয় হয় তারাও সেই দিন আল্লাহর কাছে সেইভাবেই চাইতে থাকবে সেই সমস্ত ভাইদের মুক্তির জন্য যারা কিনা জাহান নামে চলে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলছেন যে তারা বলবে হে আমাদের রব তারা তো আমাদের সঙ্গে রোজা রাখত সিয়াম করতো সালাদ আদায় করতো এবং হজ পালন করতো রাসুল্ল সাল্লাহাম বলছেন যে তখন তাদেরকে বলা হবে ঠিক আছে যাও তোমরা যাদেরকে চিনতে পারো শনাক্ত করতে পারো তাদেরকে বের করে নিয়ে আসো এরপর আগুন তাদের চেহারার জন্য হারাম হয়ে যাবে তারা বহুসংখ্যক লোককে সেই জাহান্ন থেকে বের করে আনবে জাহান নামের আগুন তাদের কারো পায়ের নলা পর্যন্ত কারো পায়ের গোড়ালি পর্যন্ত জ্বালিয়ে ফেলবে এরপর তারা বলবেন হে আমাদের রব এখন আর এমন কোন ব্যক্তি অবশিষ্ট নেই যাদেরকে বের করার জন্য আপনি নির্দেশ দিয়েছিলেন আল্লাহ বলবেন আবার যাও এরপর যাদের অন্তরে এক দিনের পরিমাণ ইমান এক দিনার পরিমাণ কল্যাণ বা ইমান দেখতে পাওয়া যাবে তাদেরকে বের করে নিয়ে আসা হবে এভাবে এবারেও অনেক লোককে বের করে নিয়ে আসা হবে তারা আবারও বলবে হে আমাদের রব এমন কোন ব্যক্তিকে আমরা বাদ দিইনি যাদেরকে বের করার জন্য আপনি নির্দেশ প্রদান করেছিলেন আল্লাহ বলবেন আবারও যাও যাদের অন্তরে অর্ধেক দিনার পরিমাণ ইমান পাবে তাদেরকে বের করে নিয়ে আসো এবারেও তারা বহু লোককে বের করে নিয়ে আসবেন ফিরে এসে বলবেন হে আমাদের রব আপনি এমন একজন আমরা রেখে আল্লাহ বলবেন আবারও যাও অন্তরে বিন্দু পরিমাণ পাবে এবারেও বহু সংখ্যক লোককে বের করে নিয়ে আসা হবে এবং তারা ফিরে এসে বলবেন হে আমাদের রব সামান্য পরিমাণ ইমানওয়ালা একজন লোককেও আমরা জাহান নামের আগুনে অবশিষ্ট রেখে আসিনি তোমরা যদি এই ক্ষুদ্রের ব্যাপারে আমাকে বিশ্বাস করতে না চাও তাহলে আমার কথার সত্যতা হিসেবে তিনি বলছেন আল্লাহ কারোর প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না বরং নেকির কাজ করলে তিনি সেটাকে বর্ধিত করে দেন এবং নিজের অশেষ বিরাট পুরস্কার প্রদান করেন। এরপর তিনি বলবেন ফেরেস্তারা নবীগণ এবং মুমিনরা সবাই সুপারিশ করেছে সফায়াত করেছে তারা সাফায়াত করে সুপারিশ করে ফারেক হয়েছে অবসর হয়েছে এখন আমি বাকি রয়েছে রহমান রাহিম পরম দয়ালু আল্লাহ ব্যতীত আর কেউ অবশিষ্ট নেই সুতরাং আমার সেই পর্যায়ে বের করে আনবেন যারা কোন নেক আমল করেনি তারা জাহান্নামের শাস্তিতে আগুনে জলে পুড়ে কয়লার মতো হয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলছেন যে তাদেরকে এরপর জান্নাতের দরজার কাছে সেই যে নদী নাহারুল হায়াত সঞ্জীবনী নদী সেই নদী বা ঝর্নায় গোসল করানো হবে তারা এমনভাবে সেখানে সদীব অবস্থায় বের হয়ে আসবে যেমন ভেজা মাটিতে বীজ অঙ্কুরুদ্গম হয় সেখান থেকে বীজ বের হয়ে আসে নাহারুল হায়াত বা সঞ্জীবনী নদী সেখানে গোসল করে তারা সেখান থেকে বের হয়ে আসবে রাসুল্লাহ সাল্লা বলছেন সেখান থেকে মুক্ত দানার মতো চকচক করা উজ্জ্বল অবস্থা নিয়ে তারা বের হয়ে আসবে তাদের ঘরে সিলমোহর লাগানো হবে জান্নাতের অন্যান্য অধিবাসীরা তাদেরকে দেখেই চিনতে পারবেন এবং তারা বলতে থাকবেন এরা হচ্ছে আল্লাহর আজাদকৃত লোক এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি রাসুল্লাহ বলছেন যারা কোন কল্যাণময় বা পুণ্যময় কাজ না করা সত্ত্বেও আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে জান্নাতে দাখিল করিয়েছেন এরপর তাদেরকে লক্ষ্য করে বলা হবে যাও জান্নাতে দাখিল হয়ে যাও এবং বলা হবে তোমরা যা কিছু দেখছ তার সবই তোমাদেরকে প্রদান করা হলো অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি যে সমস্ত ব্যক্তিদেরকে নিজের অনুগ্রহের মাধ্যমে আজাদ করে নিয়ে আসবেন যারা ইমানের উপরে মৃত্যু বরণ করেছেন অপরদিকে অন্যান্য বর্ণা থেকে রসুল্লা সাল্লাহামের হাদিস এবং কোরআনের আয়াতগুলো থেকে এই বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই যে যারা সুস্পষ্ট কুফুরি এবং সিরকের উপর মৃত্যুবরণ করেছে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে তাদেরকে কখনোই জাহান নাম থেকে বের করে নিয়ে আসা হবে না বরং তাদের পরিণতিকে আল্লাহ ভুলে যাবেন সেই সমস্ত ব্যক্তিরা যারা স্থায়ীভাবে ভাবে জাহান নামে নিক্ষিপ্ত হবে তাদের তাদের প্রসঙ্গে আল্লাহ সুবাহ বলছেন আজ আমি তাদের অবস্থা সম্পূর্ণভাবে ভুলে যাব যেভাবে তারা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং তারা আমার আয়াতিহ্ন নিদর্শন এগুলোকে অস্বীকার করেছিল বলেছেন আল্লাহ সুবাহ তাদেরকে কোনো ধরনের কল্যাণ প্রদান করা সেটা করতে ভুলে যাবেন কিন্তু তাদেরকে শাস্তি প্রদান করতে ভুলবেন না বাস্তবে আল্লাহ সুবাহ কখনোই কারো সম্পর্কে ভুলে যাবেন না বরং এই ভুলে যাওয়া শব্দটিকে এখানে বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহাম তাল্লা তাদের প্রতি কোনো কিছুই কল্যাণমূলক বা ভালো কিছু প্রদান করবেন না অর্থাৎ পারস্পরিক আদান প্রদান এবং বিনিময় হিসেবে আল্লাহ এখানে বলছেন যে আমি তাদের অবস্থাকে বিস্তৃত হয়ে যাব ভুলে যাব যেভাবে তারা যখন দুনিয়াতে ছিল তারা বিচারের দিনে উপস্থিত হওয়া এবং তার যে পরিণাম পরিণতি এই বিষয়গুলোকে তারা ভুলে গিয়েছিল সেই অবস্থা সেই রকম ভাবে তাদের অবস্থাকেও আল্লাহ সুবহাম তাল্লা ভুলে যাবেন বাকি থাকবে এবং সেই অবস্থায় তারা যে আফসোস অনুশোচনা পেশ করবে সেখানে তারা আরও দেখতে পাবে যে দুনিয়াতে যে সমস্ত মিথ্যা মাবুদ মিথ্যা রব কল্পিত ইলাহের ইবাদতবন্দিগী তারা করত পূজা করত একদিকে মূর্তি প্রাকৃতিক বিভিন্ন বিষয়গুলো সূর্য চন্দ্র এগুলোর ইবাদতবন্দিগি তারা করত। কেউ কেউ জিন ফেরস্তার ইবাদত করত আবার কেউ কেউ মানুষ হয়ে মানুষ কেউ রবের আসনে বসিয়ে রেখে আল্লাহর সঙ্গে শির সাব্যস্ত করেছিল এরকম লোকেরা জাহান্নামে দেখবে যে তাদের সেই সমস্ত দুনিয়ার মাবুদেরা মিথ্যা মাবুদেরা তারা আজকে তাদেরকে বিপদে ফেলে রেখে উধাও হয়ে গিয়েছে পলায়ন করেছে এবং গায়েব হয়ে গিয়েছে সেই চিরস্থায়ী জাহান্নামীরা সেই অবস্থায় শুধুমাত্র আফসোস অনুসূচনা এবং আক্ষেপের মধ্যেই পড়ে থাকবে সেই প্রসঙ্গেই আল্লাহ সুবাহ এই আয়াতে আলোচনা করেছেন আল্লাহ সুমতলা বলছেন যে অবশ্যই আমি তাদের কাছে পৌঁছেছিলাম এমন এক কিতাব যাকে পূর্ণ জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করা হয়েছিল এবং যেই কিতাব ছিল মুমিনদের জন্য রহমত এবং পথ নির্দেশিকা আল্লাহ আরও বলেছেন তবে কি তারা শুধুমাত্র সেই দিনের পরিণামের অপেক্ষায় রয়েছে যেই দিন উহার পরিণাম প্রকাশিত হবে ফলাফল প্রকাশিত হবে এবং সেই দিন যারা পূর্বে সেই দিনের কথা ভুলে গিয়েছিল তারা অফসোস করে বলতে থাকবে আমাদের রাসুলরা আমাদের রবের কাছ থেকে তো সত্য বানিয়ে নিয়ে এসেছিলেন আমাদের জন্য কি এমন কোন সুপারিশকারী আছে যে আমাদের জন্য সুপারিশ করতে পারে কিংবা কি আমাদেরকে এমন সুযোগ দেয়া হবে যে আমরা পুনরায় দুনিয়াতে ফেরত যেতে পারতাম যাতে আমরা আগে যা করে এসেছি তার থেকে ভিন্ন কোন আমল করতে পারতাম আল্লাহ সুতরাহ বলছেন বরং তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রচনা করত সেই সমস্ত বিষয়গুলো সেগুলো আজকে তাদের কাছ থেকে উধাও হয়ে গিয়েছে সবশেষে আজকের এই পর্বে আল্লা সুহাম তাল্লাহার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুহাম তাল্লা যেন আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করেন এবং জান্নাতের অধিবাসীদের মধ্যে আমাদেরকে সামিল করেন মহম আলহামদুলিল্লাহ العالمين